আলহামদুলিল্লাহ ওসালামিহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দীনি বায়ু বোনেরা যারা পৃথিবী বাংলার এই আয়োজনে অংশগ্রহণ করছেন শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা শুরু করেছিলাম একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয় আদর্শ মুসলিমের পরিচয়ের কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি আপনাদের জানা আছে গত পর্বে আমরা যে পয়েন্টটি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামকে তিনি কমপ্লিট পরিপূর্ণ মনে করবে তার এই দিন আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে একটি পরিপূর্ণ দিন জীবন ব্যবস্থা এটি সে বিশ্বাস করবে এবং সেভাবেই গ্রহণ করবে খণ্ডিত বা আংশিক দিন হিসেবে সেটাকে গ্রহণ করবে না সেখানে আমরা কোরআন করিমের সুর আলমায়দা তিন নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করেছি কিছু আয়াত কোরআন করিমে আমরা দলিল হিসেবে পেশ করেছিলাম সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহানা কোরআন করিমের সুর আন আমের একশো চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে ওই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহানা উতলা ইসাদ করেন্লাহি আবগি সেই আপনি বলুন আমি কি আল্লাহ রাবুল আলমিনকে বাদ দিয়ে অন্য রব অন্য প্রতিপালক কাউকে গ্রহণ করব করবো অথচ বাহু আরব্বকুল ইসাই তিনি হচ্ছেন সব কিছুর প্রতিপালক এই সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন সুতরাং আমরা কেন আল্লাহ হাবুল আলমিনকে বাদ দিয়ে অন্য কোনো রব গ্রহণ করব। এই আয়তের মধ্যে আল্লাহ সুবাহানব তারা আমাদেরকে স্পষ্ট করে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে একমাত্র আল্লাহ হাব্বুল আলমিনকে রব হিসেবে গ্রহণ করতে হবে ইসলামকে যারা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করবে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ইসলামকে যারা মেনে নেবে তারাই শুধুমাত্র আল্লাহ রাবুল আলমীকে রব হিসেবে গ্রহণ করলো। আর যদি ইসলামকে পরিপূর্ণ মনে করে থাকে এবং ইসলামকে যদি আংশিক বা খণ্ডিত করে থাকে তাহলে সে তার জন্য অনেক রব অনেক মাবুদ অনেক উপাস্য অনেক প্রতিপালক সে মেনে নিবে অনেক বিধান তাকে মানতে হবে অনেকের বিধানে তাকে আনুগত্য করতে হবে অনেক ব্যক্তির আনুগত্য নিজের উপর করে নেবে বাধ্যতামূলক করে নেবে আর তাই হচ্ছে এজন্য দেখা যায় যে আমরা পরস্পর পরস্পরকে রব হিসেবে গ্রহণ করছি আমরা একজন আরেকজনকে প্রতিপালক হিসেবে গ্রহণ করছি কেউ মাবুদ হিসেবে গ্রহণ করছি বিধানদাতা হিসেবে গ্রহণ করছি আইনদাতা হিসেবে গ্রহণ করছি তাই ইসলামকে যদি পরিপূর্ণ হিসেবে আমরা গ্রহণ করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসেবে গ্রহণ এবং তিনি একমাত্র আমাদের রব হবেন যিনি এই ইসলামকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন অন্য একটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহানব তালা এই বিষয়টি স্পষ্ট করেছেন কোরআন কেরি মেসুর আন আমের নম্বর মধ্যে আল্লাহ করেন তিনি সেই সত্তা যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এই আয়ত্তের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ হাব্বুল আলমিনে রয়েছে মানব গোষ্ঠীর জন্য তাই মানুষ ইসলামকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর বিধানকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করবে আল্লাহ হাব্বুল আলমিন ছাড়া এখানে বিধান দেওয়ার আর কোনো অধিকার নেই আল্লাহ হাবুল আলমিন বিধানকে বাদ দিয়ে কিছু আংশিক আল্লাহর বিধানকে গ্রহণ করবে কিছু অন্য বিধানকে গ্রহণ করবে কিছু আংশিক আল্লাহ হাব্বুল আলমিনের প্রদত্ত বিধানের অনুসরণ করবো আর কিছু মানুষের তৈরি মনগড়াতে বিধান অনুসরণ করবো এমনটি আল্লাহ হাব্বুল আলমের কাছে গ্রহণ গ্রহণযোগ্য নয় এই কারণেই মূলত আল্লাহ সুবাহন ও তালাসুর আলবাহর পঁচাশি নম্বর আয়তের মধ্যে এই বিষয়টিকে আরো স্পষ্ট করেছেন একটু শুনুন কিভাবে তোমরা কিছু অংশের প্রতি ইমানো ফুরুন আর কিছু অংশ অস্বীকার করো ফেমাই জা উমাইফলিক তোমাদের মধ্যে যে এই কাজগুলো করে আল্লাহ রাবুল আলমিন কিতাবকে খণ্ডিতভাবে কিছু অংশকে বিশ্বাস করে কিছু করে কিছু অংশকে মেনে আর কিছু অংশকে মেনে না তাদের প্রতিদান হচ্ছে তাদের হচ্ছে ইল্লা ফিল দুনিয়া জীবনে আল্লাহ তাদের আল্লাহ যারা এই কাজটুকু করবে আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিচ্ছেন তাদেরকে আল্লাহ হাবুল আলমিন কঠিন শাস্তি দিবেন সেটি হচ্ছে তারা লাঞ্ছিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু লক্ষ্য করি যে আল্লাহ করেছি। অনুশাসনকে গ্রহণ করার কারণে আমরা দেখতে পেয়েছি আজকে মুসলিম উম্মা গোটা বিশ্বব্যাপী যেভাবে লাঞ্ছিত অপমানিত যেভাবে অবহেলিত হচ্ছে এর স্পষ্ট প্রমাণ আমাদের সামনে আজকে ফুটে উঠেছে তাই আসুন পুরানিক কেরিমের এই দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি একজন আদর্শ মুসলিম তার জীবনে সে ইসলামকে যে পরিপালন করার ক্ষেত্রে কখনও খণ্ডিত করবে না কখনও আংশিকভাবে ইসলামকে পরিপালন করবে না বরং ইসলামকে যেমনিভাবে সে পরিপূর্ণ দিন হিসেবে বিশ্বাস করবে ঠিক তেমনিভাবে সে ইসলামকে নিজের জীবনে খণ্ডিতভাবে পালন না করে পরিপূর্ণ রূপে ইসলামের সমস্ত বিধানকে পরিপালন করার জন্য চেষ্টা করবে যেহেতু ইসলাম মানব জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরপরে সুপ্রিয় দর্শক শ্রোতা যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রকৃত মুসলিমের কাছে আল্লাহর বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান প্রকৃত একজন মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানকেই সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর বিধানকেই সে তার জীবনের জন্য চূড়ান্ত ফয়সলা হিসেবে মেনে নেবে তার কাছে মানুষের মনগড়া বিধান মানবরচিত বিধান মানুষের ব্রেন থেকে নির্গত বিধান মানুষের তৈরি করা বিধান তার কাছে একেবারে তুচ্ছ আল্লাহর বিধানের তুলনায় এর কোনো মর্যাদা নেই এটি তার কাছে প্রমাণিত হবে তাই ইমানদার ব্যক্তি প্রকৃত মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনী বিধানকে সত্যিকার ভাবে সে মনে করবে যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান এ কথার অর্থ কি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে বিষয়টি উপলব্ধি করতে হবে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাবুল আলমিনীর বিধানকে যেহেতু সর্বশ্রেষ্ঠ বিধান মনে করবে তাই আল্লাহ রাবুল আলমিনী বিধানের সাথে মানব রচিত বিধানকে তারা সংমিশ্রিত করবে না মানুষের মনগড়া তৈরি করা বিধান যেগুলো আছে আজকের পৃথিবীতে হাজারো বিধান মানুষ তৈরি করে নিয়েছে মানুষের জন্য মানুষের জীবনকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন মতাদর্শ কি সামনে রেখে মানুষ বিভিন্ন দিক থেকে বিধান দিয়েছে এই বিধানগুলোকে সে আল্লাহর বিধানের সমকক্ষ মনে করবে না সমতুল্য মনে করবে না আল্লাহর বিধান থেকে শ্রেষ্ঠ মনে করবে না এই বিধানগুলোকে আল্লাহর বিধানের তুলনায় গ্রহণযোগ্য মনে করবে না বরং এই বিধানকে আল্লাহ রবীন্দ্রের কাছে গ্রহণযোগ্য নয় সেভাবেই সে ব্যক্তি মনে করবে এটাই আল্লাহ রবীন্দন কোরআন করিমের আয়তের মধ্যে আল্লাহ রব আলীন যাবতীর্ণ করেছে সে অনুযায়ী বিচার ফাইসলা করল না বিমা আল্লাহ করেছেন তারা সবাই কাফের তারা কুফুরি তৃপ্ত রয়েছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা যদি কেউ না করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার ভাবে নিজে ইমান থেকে কুফুরের দিকে ধাবিত হবে আবার পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে পরবর্তী আয়তের মধ্যে আল্লাহ বলছেন উল্লা কাহমুদ্ আলম তারা হচ্ছে দো আলেম তারা তারা জুলুমকারী এরপরে আল্লাহর আব্বুল সুরা এলমায়দার এই সুরার মধ্যে সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে এর একটি আয়াত বা দুটি আয়াত পরেই আল্লাহ আব্বুল আলমিন বলেছেন ফা উল্ ইকমুল তারা হচ্ছে তিনটি প্রেক্ষাপটকে আল্লাহ রাব্বুল আলমিন তুলে যে সকলের স্ট্যাটাস সমান নয় আল্লাহর বিধানের ক্ষেত্রে যে যে পর্যায়ে যাবে যে আল্লাহর বিধানকে মানবরচিত বিধানের সে শ্রেষ্ঠ মনে করবে সে ব্যক্তি সত্যিকার আদর্শ মুসলিম হিসেবে নিজেকে প্রমাণিত করল কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের বিধানকে শ্রেষ্ঠ মনে করে থাকে অথবা মানব রচিত বিধানকে সে আল্লাহরের বিধানের সমকক্ষ সমান পর্যায়ে মনে করে থাকে অথবা মানবরচিত বিধানকে আল্লাহর বিধানের চেয়ে তুচ্ছ মনে করা থাকে কিন্তু মানবরচিত বিধানকেও আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাদ দিয়ে গ্রহণ করা যেতে পারে এই ধরনের বিশ্বাস যে পোষণ করে থাকে তারা সত্যিকার কুফুরিতে হল তাদের এই কাজটুকু কুফুরি এর মাধ্যমে স্পষ্ট আমরা এটা বুঝতে পেরেছি যে আসলে আল্লাহর বিধানকে আমাদেরকে গ্রহণ করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করতে বলেছেন ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর বিধানকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মেনে নিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আল্লাহর বিধানকে সত্যিকারভাবে শ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করি তাহলে মানুষের বিধানের ক্ষেত্রে আমাদের যে ধারণা আছে যে কনসেপ্ট আছে সেটা আমাদের স্পষ্ট হবে যে আল্লাহর বিধানের তুলনায় মানুষের বিধানকে গ্রহণ করার কোনো অবকাশ নেই আল্লাহর বিধানকে বাদ দেবো আর মানুষের মানবরিচিত বিধানকে গ্রহণ করব। এটি কোনো আদর্শ মুসলিমের পরিচয় হতে পারে না আদর্শ মুসলিম সেটি করতে পারে না আসুন সময় হয়েছে বিরতি নেওয়ার একটু বিরতি নেই আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারই ফিরে আসছি घटनाद राजत्व दिल्ञान दिले मनोनी कर लोन मेरे कुरान सन्ना जो मेरे नल्ला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 सकाल साहु बर्णित रसुल्लामें कारो सम्पर्णा करके दूरे थको कारण धारणा अधिकतर मिथ्या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 জানুন কত কার্যকরী ভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা পর ফিরে এলাম আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা যে আল্লাহ আলমিন বিধানকে আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করব এবং আল্লাহর বিধানের তুলনায় মানব রচিত যে বিধানগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করব না এবং আল্লাহর বিধান কি সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করব। এ সম্পর্কে আল্লাহ সুবাহিক খেরিমের সুরা আলমায় আটচল্লিশ নম্বর আমাদেরকে বলেন হক আল্লাহ হবিনুমাই লক্ষ্য করে হেরাসুল তাদের মাঝে আপনি ফয়সলা করুন তাদের মাঝে আপনি বিধান প্রয়োগ করুন বিমা আনজাল আল্লাহ যা আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছে তার মাধ্যম সুতরাং যদি বিচার ফয়সলা করতে হয় বিধান প্রণয়ন করতে হয় বিধান দিতে হয় মানব কল্যাণের জন্য মানুষের জীবন পরিচালনা করার জন্য অথবা মানুষের মধ্যে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জাস্টিস কায়েম করার জন্য তাহলে অবশ্যই আমাদেরকে হুকুম দিতে হবে বিচার ফয়সলা করতে হবে বিমা আনজাল আল্লাহ রবুল আলমী যা করেছেন তার মাধ্যমে এরপর আল্লাহ সুবান এখানে আল্লাহ রাব্বুল আলমিন এক কথায় বলে দিয়েছেন মানব রচিত যত বিধান আছে যেগুলো আল্লাহর বিধানের বিপরীতে এই সমস্ত বিধানকে এক কথায় আল্লাহ রবুল বলে দিয়েছেন সেগুলো হচ্ছে আহুয়া মানুষের প্রবৃত্তি তারই বক্তব্য প্রবৃত্তির কামনা বাসনা এর মাধ্যমে মানুষ সত্যিকার হেদায়তের আরও লাভ করতে পারবে না সত্যিকার মানুষ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে তার বিধানে মাধ্যমে যেই শান্তির দিক আহ্বান করেছেন যে ইনসাফের দিকে আহ্বান করেছেন যে ন্যায়ের দিকে আহ্বান করেছেন সেই ন্যায় নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহানুতালা বলেছেন হক আপনা কাছে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যে হক এসেছে যে সত্য এসেছে সেই সত্যকে পরিহার করে বর্জন করে সেই সত্যকে বাদ দিয়ে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না তাই আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি মানবরচিত বিধান কোন ব্যক্তি গ্রহণ করে মানুষের বিধানকে যদি সে শ্রেষ্ঠ মনে করে মানুষের বিধানকে যদি আল্লাহর বিধানের সমকক্ষ সমান পর্যায়ে মনে করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর বিধানকে বাদ দিয়ে প্রবৃত্তির অনুসরণ করলো এ আয়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাটি বুঝিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এরপরে আল্লাহ সুবাহানুয়েতলা আরও আমাদেরকে স্পষ্ট করেছেন আল্লাহর বিধানকে বাদ মানুষ হাজার রকমের মতবাদ মত দর্শন নিয়েছে হাজার রকমের দৃষ্টিভঙ্গি মানুষ গ্রহণ করেছে কিছু দৃষ্টিভঙ্গি কোরআন একমির মধ্যে আল্লাহ সুবহানু তালা আমাদের সামনে স্পষ্ট করেছেন এই দৃষ্টিভঙ্গিগুলো এই স্পষ্ট করেছেন যাতে করে আমরা বুঝতে পারি যে আসলেই কোনটি আল্লাহর বিধানের পরিপন্থী কাজ এবং কোন দৃষ্টিভঙ্গিগুলো আল্লাহর বিধানকে সরাসরি আল্লাহর বিধান এর সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয় এই জন্য আল্লাহ সুবাহানুতালা যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো আল্লাহ যাবতীর্ণ করেছেন অর্থাৎ তাদেরকে আল্লাহর বিধানের দিকে যখন আহ্বান করা হয় তাকে কিন্তু তোমরা আসো আল্লাহুল সুন্দর একটি বিধান অবতীর্ণ করেছেন সুন্দর একটি বিধান আল্লাহ রে অনুসরণ করো অন্যানকে অনুসরণ করো না আল্লাহর আল্লাহ রাবুল আলমিন যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো বরং আমরা তো অনুসরণ করবো তাই যার উপর আমরা আমাদের পিতামাতা মাতা আমাদের বাপদাদা আমাদের চোদ্দ পুরুষদেরকে যার উপর পেয়েছি তারই আমরা অনুসরণ করব। এখানে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন যুগ যুগ ধরে আমরা এই কাজ করে এসেছি যুগ যুগ ধরে আমাদের পিতামাতা এই কাজ করে এসেছে আমাদের বাপদাদাকে এই দিনের উপর পেয়েছি আমাদের বাপদাদাকে এই আমলের উপর পেয়েছি এই ধরনের বক্তব্যগুলো আল্লাহ রাবুল আলমিনীর বিধানের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক আল্লাহ রব্বুল আলমিনীর বিধান পালনের ক্ষেত্রে আল্লাহর বিধানের অনুসরণের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে থাকে শুধু তাই নয় বরং এই ধরনের জাহিরি বক্তব্যগুলো যেগুলো জাহেরি সমাজের লোকগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলমী কোরআন বোধে স্পষ্ট করে বলেছেন এই ধরনের জাহিরি বক্তব্যগুলো মূর্খতাপূর্ণ বক্তব্যগুলো আল্লাহ রাবুল আলমীর বিধানকে শ্রেষ্ঠ মনে করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীর বিধানকে সমস্ত বিধানের চেয়ে শ্রেষ্ঠ গ্রহণযোগ্য মনে করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে বড় ধরনের আঘাত হানে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান কে সিস্টেম করে রাখা হয় না তাই আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতে মধ্যে বলেন কায়লু বল না তাবিউ মা আলফাইন আলাইহি আবানা তারে আই কথা বলবে বরং আমরা অনুসরণ করব মা আলফাইন আলাইহি তাদের বাপদাদা যদিও তাদের চোদ্দ পুরুষ তারা কিছুই বুঝত ওরা ইয়ে এবং তারা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত ছিল না হেদায়তের উপরে ছিল না কিছু বুঝতেও না এত সত্ত্বেও তারা তাদের অন্ধ অনুসরণকে প্রাধান্য দেবে এটি তাদের প্রবৃত্তি এটি তাদের প্রবৃত্তির অনুসরণ এবং তাদের এই গোড়ামের কারণেই মূলত তারা ওই বাপদাদার অনুসরণকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করবে বাপদাদার অনুসরণকে তারা মনে করবে যে এটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমীর বিধানকে গ্রহণ করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন পক্ষ থেকে অবতীর্ণ মানুষের জন্য যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের দিকে তারা ধাবিত হতে পারবে না এখানে আল্লাহর দিয়েছেন। এটি নিচগোরামী এবং অন্ধ তাকলিদ যেটাকে বলা হয়েছে এই ধরনের অন্ধ অনুসরণ ইসলামের কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহ আমাদেরকে কোন অবস্থায় অন্ধ অনুসরণ করতে বলেননি বরং আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে বিধান নিয়ে আল্লাহ সোহানুয় তারা যুগে যুগের এবং রসুন্দেরকে প্রেরণ করেছেন এবং আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মাহমুদ তাকে প্রেরণ করেছেন আমাদেরকে তারই অনুসরণ করতে বলেছেন তাই আমরা দেখতে পাই সুরা আল মায়দার একশো চান্ন রায়ের মধ্যে আল্লাহ রাবুল্লা আলামিন এই বিষয়টি আরো স্পষ্ট করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যখন তাদেরকে বলা হয় আপনাদের একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল এই যেখানে আল্লাহ সুবাহ স্পষ্ট করে আল্লাহ দিয়েছেন আনটি হচ্ছে আল্লাহ আলমিন কোরআন কে বুঝিয়েছেন কিতাবকে বুঝিয়েছেন কিন্তু যেখানে আল্লাহ রাবুল কমন করেছেন ছেন আল্লাহ সুবাহান মাধ্যমে তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন সুন্না অবতীর্ণ করেছেন রসুরুল্লাহের কাছে তাও ওহির মাধ্যমে আল্লাহ রবুল আলমিনে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এখানে কোনো ধরনের বিভ্রান্তি থাকার সুযোগ নেই কোন মুসলিম ব্যক্তির কাছে ইসলামের অনুসারী ব্যক্তির কাছে এই ব্যাপারটি অস্পষ্ট থাকার অবকাশ নেই যে কোরআন এবং সুন্না দুটি আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ বিষয় আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি নিজের পক্ষ থেকে কিছু তৈরি করে কথা বলেন না বরং যা তিনি বলেন তা তার কাছে ওহি করা হয়েছে ওহির মাধ্যমে প্রদান করা হয়েছে তাই তিনি বলেন সুতরাং এটি আল্লাহ হবুল আলমীর পক্ষ থেকে ওই আল্লাহ সোহানের দিকে আলো রসুল সাল্লাম আমাদের জন্য পর্যজলিত করেছেন তাই ইসুল রাসুলের কাছে আমাদেরকে আসতে হবে তারা এ কথা বলে উঠে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট এটাই তো যথেষ্ট মা ওয়জেদনা আলিহী আবে আনা যার উপর আমরা আমাদের বাপদাদা চোদ্দ পুরুষদেরকে পেয়েছি এটাই তো আমাদের জন্য যথেষ্ট পূর্বপুরুষদেরকে পেয়েছি মিলাদ করতে পূর্বপুরুষদেরকে পেয়েছি দোয়ার মাহবিল করতে ইত্যাদি ইত্যাদি এভাবে হাজার রকমের পূর্বপুরুষের দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলমীর বিধানকে আমরা অস্বীকার করছি অথবা আল্লাহ রব্বুল আলমিন বিধানকে আমরা নিজেরা অনুসরণ করছি না আল্লাহরের বিধান ইচ্ছে আমাদের পূর্বপুরুষদের প্রচলিত বিধানকে পূর্বপুরুষদের প্রচলিত দিনকে সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এটি বড় বিভ্রান্তি এই জন্য যেহেতু এখানে আল্লাহর আব্বুলামিন বিধানকে তুচ্ছ করা হয়েছে আল্লাহর্বুলামিন বিধানকে আপনি শ্রেষ্ঠ করতে পারেননি সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে গ্রহণ করতে পারেননি বরং আল্লাহর বিধানকে বর্জন করছেন মানুষের রচিত বিধানকে অথবা মানুষের মনগড়া বিধানকে প্রাধান্য দিয়ে এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করতে পারে না একজন আদর্শ মুসলিম ব্যক্তির অনুসরণীয় বিষয় হতে পারে না এজন্যই জন্যই আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কী মূলনীতি রোশন করবে আল্লাহ সুবাহ সুরা আল্লাহ যাবের সত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রো স্পষ্ট করেছেন আল্লাহ সুবাহ যেন মুমিন ব্যক্তির মমিনারী হোক কারোর জন্য এটি জায়েজ নেই কারো জন্য এটি সঙ্গত নয় ইহু যখন আল্লাহ এবং তার রসুল কোন বিধানের তাদের কোন বিধান গ্রহণ করবে নিজেদের পক্ষ থেকে এই এখতিয়ার তাদের জন্য নেই সুপ্রিয় দর্শক শ্রতা বায়ু বোনেরা আমরা স্পষ্ট আয়ের থেকে বুঝতে পেরেছি কোন ইমানদার ব্যক্তি গাওয়ার হোক নারী হোক ইমানদার নারীর জন্য আল্লাহর বিধানের মন গড়া বিধান আল্লাহ রীন কাউকে দেননি বরং একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজের ইতিয়ারকে প্রাধান্য দেবে আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজে চুজ করবে ইতিয়ার করবে যেটি তাকে অনুমোদন দেয়া হয়নি যার ক্ষমতা তার নেই সে সত্যিকার অবাধ্য হলো আল্লাহ এবং তারা বিধান থেকে সে দূরে সরে গেল এজন্য আল্লাহ রাবুল্লাহ আল্লাহ এবং তারা অবাধ্য হবে সত্যিকার ভাবে অনেক দূর সেই বিভ্রান্তির মধ্যে এগিয়ে গেল অত্যন্ত ঘুরতর বিভ্রান্তির মধ্যে সে নিজেকে নিবাচিত করলো কঠিন বিভ্রান্তির মধ্যে সে পতিত হলো সুপ্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটি একটা কঠিন বিভ্রান্তি যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মন করা বাপদাদার তৈরি পূর্বপুরুষদের তৈরি বিধানকে প্রাধান্য দিয়ে থাকে আল্লাহর বিধানের শ্রেষ্ঠত্ব যদি তার কাছে না থাকে আল্লাহর বিধান তার কাছে যদি প্রাধান্য না পায় তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে হৃদায়িত থেকে বিভ্রান্তির দিকে দাবিতে হবে এবং কঠিন বিভ্রান্তির মধ্যে সে নিমজ্জিত হবে আসুন না আমরা আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অন্যতম আরেকটি পরিচয় হচ্ছে সে আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করবে আল্লাহর বিধানের তুলনায় মানুষের মন গড়া যে বিধান আছে সে বিধানকে সে প্রাধান্য দেবে না আমরা এভাবেই আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করি আল্লাহর বিধানের তুলনায় মানুষের বিধানকে কখনো প্রাধান্য দেয় না যদি এমনটি করতে পারি তাহলে অবশ্যই আমরা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবো আমরা কঠিন বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ তালা এই বিষয়ে আমরা আরও আলোচনায় অংশগ্রহণ করবো আসুন সময় হচ্ছে আজকে প্রোগ্রাম শেষ হওয়ার আজকের প্রোগ্রামের শেষে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে প্রোগ্রাম শেষ করছি আসসালামাইকুম বরহম বাকু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদমি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturday's provide In Britain we